All right. <laughs> ফাসাদের জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেনা বরং গুনার কাজে বিভিন্ন আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পুচাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই কত কপাল পোড়া চার দোকান মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে তোমার চাটকি চানা মাঠটা তো একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তো আর পরে থাকবে না আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কি আল্লাহের বান্দা। বহুত দূর দূরান্তর থেকে বহু কষ্ট কে ব্যবসা যে আমাকে ওই সমস্ত গাঁফ অন্তর্ভুক্ত না করিয়া এই মহামিন্তৌফিক দান করছেন এই জন্য মানে বেজান না খুশি যারা আমরা খুশি হলাম খুশি সেটা সবাই বলে ব্যক্তি হকা নেই রামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রানা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ নেকের ন্যাকেরকম লিখাই হতে পারে না যেহেতু আমাদেরকে মাফুলিয়া নিয়ে আটশো আমাদের খালি আমন আমাকে ন্যাকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিও না যাই হোক সেই আসরের পর থেকে এই পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামাই করমের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহাতের নাম দিন যতদিন পর্যন্ত নসিহাত চলতে থাকবে তত দিন জারি থাকবে যখন নসিহাত বন্ধ দিন ও বন্ধ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মন্দির ধর্ম ইসলাম এখানে দিনের তর্জমা বা অর্থ আমরা করলাম কি দিয়ে ধর্ম দিয়ে ধর্ম দিয়ে দিনের পুরাপুরি ব্যাখ্যা করা সম্ভব না দিন ব্যাপক নাম যেমন উজু শব্দের অর্থ ধোয়া গোসল শব্দের অর্থ ধোয়া কোন ব্যক্তি কোন এক অংশ ধোয়ার পরেই যদি সে বলে আমি গোসল করছি তাহলে ডিকশনারির ভাষায় লোগাতের ভাষায় তার কথা ঠিক তাকে বলবে না তুমি বরং শরিয়াতের নিয়ম অনুযায়ী কিছু অঙ্গ ধৌত করার নাম গোসল বা উজু কি বল সেখান থেকে ফিরার পর যদি বলে আমি হজ করে এসছি তাহলে ডিকশনারি বা লোকাতের ভাষায় তার কথা ঠিক লেকিন তাকে হাজি বলবে না বরং হাজি শরিয়াত ওই ব্যক্তি কি বলবে শরিয়াতের নিয়ম কানুন অনুযায়ী কিছু কৃষ্টি কালচার পালন করার নাম হজ হস না শাব্দড়ানো নাড়াচাড়া করা কোন এক ব্যক্তি চোতন নাড়াচাড়া করার পরে যদি বলে আমি সলা আদায় করছি তাহলে ডিকশনারির ভাষায় লোগাতের দৃষ্টিতে তার কথা ঠিক কিন্তু শরিয়া থেকে নামাজি বলবে না ঠিক দিন শব্দের অর্থ ধর্ম ধর্ম কি ধর্ম শব্দের অর্থ ধারণ থেকে ধর্ম ধারণ থেকে ধর্ম যে যে আদর্শ ও নীতি ধারণ করে সেই নীতি ও আদর্শ দিকে সম্বোধন করে তাকে ওই ধার্মিক বলা হয় যেমন যে ব্যক্তি হিন্দুদের নীতি ও আদর্শ গ্রহণ করে ওই হিন্দুদের নীতি ও আদর্শ দিকে সম্বোধন করে তাকে বলা হয় হিন্দু ধার্মিক হিন্দু ধার্মিক বললেন কেন বলেন একজন ব্যক্তিকে আপনি হিন্দু ধার্মিক বললেন কেন কি গ্রহণ করছে হিন্দুদের নীতি ও আদর্শ হিন্দুদের সে সুবাদে তাকে বললাম হিন্দু ধার্মিক তাহলে যে ব্যক্তি খ্রিস্টানদের নিতীয় আদর্শ গ্রহণ করবে তাকে কি বলবো আলহামদুলিল্লাহ কি ধার্মিক যে ব্যক্তি শিখদের নীতিও আদর্শ গ্রহণ করবে সবাই কথা বলতে হবে প্রত্যেকের কথা বলতে হবে প্রত্যেকের করবে যে ব্যক্তি ইসলামের নীতি ও আদর্শ ঠিক না এখানে একটা কথা মনে রাখতে হবে যদি বস্তুর ধর্ম না থাকে তাহলে বস্তুর অস্তিত্ব পরিবর্তন করে অন্য অস্তিত্ব যেমন আকর্ষণ করা বলেন আপনার কাছে লোহানি আমি বললাম চুম্বুক এটা কি আপনি অন্যটা লোহার সাথে আপনি দেখলেন এই চুম্বুকটা লোহাকে আকর্ষণ করে না এখন আপনি তাকে চুম্বুক বলবেন না লোহা বলবেন ধর্ম কি জ্বালায় দেওয়া আমি এক বোতল অক্সিজেন এনে আপনাকে বললাম এটা অক্সিজেন আপনি আগুনের খোঁসা দিলেন মেজের খুসা দিলেন দেখলেন না জলে না আপনার তাকে কি বলবেন বাতাস বলবেন অক্সিজেন বলবেন কি না থাকার কারণে তাহলে বস্তুর মধ্যে তার ধর্ম না থাকলে বস্তু চেঞ্জ হয়ে অন্যরূপ ধারণ করে ঠিক মানুষের মধ্যে ধর্ম না থাকলে সেই মানুষটাও চেঞ্জ হয়ে চুমুখের অল্টার্নট লোহা অক্সিজেনের অল্টার্ন বাতাস মানুষের অল্টার্ন জানোয়ারে বলে না তুই মানুষ না তুই জানোয়ার তুই মানুষ না কি না থাকার কারণে মানুষ না তারা মানুষ জানবটা প্রথম আপনাকে বুঝতে হবে এই থিমটা প্রথম আপনাকে অবশ্যই বুঝতে হবে বস্তুর ধর্ম না থাকলে তার অস্তিত্ব পরিবর্তন হয়ে অন্য অস্তিত্ব লাভ করে ঠিক মানুষের মধ্যে ধর্ম না থাকলে তখন আর মানুষ মানুষ থাকে না মানুষ চেঞ্জ হয়ে সে কি হয়ে যায় জানোয়ার হয়ে যায় বিশ্বাস হয়ে না দারুইনের মূল থিওরি হলো দি অরিজিন অফ ম্যান মানুষের আদর্শ দারুইন বলতেছে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে অরিজিন মূল পুষ্য আমি খুব খেয়ালের সাথে কথা শুনে চাই জানোয়াররা কি দাঁড়ায় প্রস্রাব করে না বৈশাখ প্রস্রাব করে যারা মনে করে আমাদের মূল হলো জানোয়ার তারাও বই সাপুর সাপ করে না তারা দেখেন আচ্ছা বলেন তো জানোয়ার নির্দিষ্ট থাকতে হবে এক স্ত্রী ঘর করতে হবে এরকম কোন জানোয়ারি আছে নাকি নতুন প্রতিদিন তারা করে কি ঠিক না ঠিক যারাও জানোয়ার বর্তমানি মানে না যেহেতু আমরা তাদের বংশধার আমরা নির্দিষ্ট স্বামী স্ত্রী মানি না যাকে ইচ্ছা তাকে ব্যবহার করব। কিমিল আছে কি নাই আবার কোথায় আছে আপনাদের দেশেই আছে যেমনুল হুদার মহিলাদের স্বাধীনতা নিয়ে এক স্লোগানের মধ্যে তিনি বলছেন আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব সবাই বলেন না কারণ তারা সবসময় এবার আসেন জানোয়ারের চাহিদা আছে আসে কি নাই খাওয়ার চাহিদা যৌনতার চাহিদা আচ্ছা বলেন তো কোন জানোয়ার কে বাদ বিচার করছে নাকি যেটা খাওয়া না বৈধ কি বৈধ না উচিত কি উচিত না এই চিন্তা করছে হালাল কি হারাম এই চিন্তা সে করে না ও মানুষটা মানুষ জানোয়ার গরু কুকুর ওদের মধ্যেও যৌনতা আছে কিন্তু মনে করে আমরাও জানোয়ার তারা ফতুয়া তালাস করতে কোন ইফত বিভাগে আসে না কি বলা ঠিক না বাস কত সুন্দর মিল খুবহুমিল। কি না থাকার কারণে জোরে বলেন ধর্ম না থাকার কারণে দিন দিন না থাকার কারণে আদর্শ এবং নীতি না থাকার কারণে হ্যাঁ মানুষদেরকে ভালো তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য হাজারো চেষ্টা করছে ভালো রাখার জন্য হাজারো চেষ্টা করছে এরা থিম থিওরি দিছে মানুষ কিভাবে ভালো থাকতে পারবে নিজের অধিকার আদায় করতে পারবে এর জন্য ইসাই সালে প্রায় পাঁচশো বছর কিসের জন্য ভাই মানুষ যেন শান্তি পায় ন্যায্য অধিকার তারা লাভ করতে পারে এর জন্য থিম থিওরি দিছে কালমাস এর জন্য থিম থিওরি মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য তাদের সাধ্য অনুযায়ী থিম থিওরি দেওয়ার চেষ্টা করছে যদিও তাদের থিম থিওরি অনুযায়ী মানুষ শান্তি পায় নাই যদিও মানুষ শান্তি পায় নাই যেমন মালিক গোলাম বড় লোক ছোট লোক সবাই কি সমান ভালো এক স্লোগান রাশিয়ার মধ্যে বিপ্লব হয়ে গেল দুনিয়ার মজদুর এক হও কেন বাদশাও যে খানা খাবে একই খানা খাবে বাসা যেই ঘরে থাকবে একই ঘরে থাকবে বাসা যে প্রসাদ পড়বে পর্যায়ে একই প্রসাদ পড়বে বাদশা যেখানে চিকিৎসা লাভ করবে, সেখানেই চিকিৎসা লাভ করবে বাসা যে প্রতিষ্ঠানে পড়বে প্রজা সেখানেই পড়বে এই মৌলিক অধিকার বাদশার সাথে প্রজাদের কি সমান বিশাল থিম দুনিয়ার মজদুরে এক হোক আন্দোলন বিপ্লব সংগ্রাম হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে নেতৃত্বে কিন্তু আমরা কি দেখলাম মাত্র বাহাত্তর বছর পরে ফিট, উঁচা মূর্তি ক্যারেম্বিয়া তুলিয়া সাগরে বোধে নিক্ষেপ করছে তোর সাম্যবাদ মানুষকে শান্তি দিতে পারেনি কি কথা ঠিক না মিথ্যা কিন্তু মুসলমানের মধ্যে সাম্যবাদ আছে আমরা সাম্যবাদী আমরাও আমরা শুধু মুখে কথা বলি না যে থিম দিছে সেই থিম অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজে প্রাকটিক্যাল দেখা দেয় সবাই রয় নামাজের কাতারের মধ্যে যদি কারো নাই হ্যাঁ গোলাম নামাজের সময় তোর পা আমার মাথায় লাগলো কেন এই প্রতিবাদ করার ক্ষমতা নাই মসজিদে ঢুকছো কে মালিক কে গোলামকে পীর কে বরিত দেখার বিষয় না আমরা শুধু বুকে বলি না ইসলাম কি জিনিস আমার নবী কি এটা বুঝতে হবে আমার নবী একজন দার্শনিক আমার নবী শুধু নবী নন আমার নবী একজন দার্শনিক ও বটে আমার নবী আলী সালাতাম যেরকম এই সমস্ত দার্শনিকরা দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য দর্শন পেশ করছে আমার রাশিয়ার প্রেসিডেন্ট যেই পোশাক পরে কিন্তু সে দেশের ফকির কিন্তু সেই পোশাক পরে না কিন্তু সর্দার মাহমুদ আলিয়া আলহিস যেই পোশাক পরছেন দিতেছিলেন হঠাৎ একজন মুসল্লি দেন আমা বন্ধ করেন আগে প্রশ্নের জবাব দান তারপর কুদ্বা দেন আগে কয় জাহানের মাস অর্ধ আর কিসের অর্ধজাহান সে গোটা দুনিয়ার কারণ তৎকালীন সময় তো অস্ট্রেলিয়া আমেরিকা আবিষ্কারই হয় না চোদ্দশো আটানব্বই হিসাবে বাসকার তখন কলম্বাস ভুলে চলে গেছেন আমেরিকা তখন তো আমেরিকা নামই একটা দেশ আছে গোটা দুনিয়ার কোনো মানুষ জানতোই না এটা চোদ্দশো ইসাই সালের কথা কি কথা ঠিক না এর জন্য পশ্চিম ইন্ডিয়া এই নাম কিন্তু কলম্বাসের আসলে সে বুঝছে মনে হয় ভারতবর্ষে আসছি আসলে ভুল অন্যদিকে চলে গেছে তখন এমদিকা আবিষ্কারই হয় নাই যতটুকু আবিষ্কার হইছে তার মধ্যে তিনি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বাদশা কিন্তু তার প্রভাবটা গোটা দুনিয়ার মধ্যে উমারবুল খতাব যদিও অর্ধজাহানের জাহানের কিন্তু তার প্রভাবটা ছিল গোটা দুনিয়া বেশি এই উমারুবুল খতাব যখন খুদবাদিতে দিতেছিলেন এক পূজা। সাধারণ জনগণ দিয়েছেন কিন্তু আপনি আমাদেরকে যে রিলিফ এর কাপড় দিয়েছেন সেই কাপড় দিয়ে আমাদের জামাতে সুন্দর হয় টানা টানি কাপড়ের কম কিন্তু আপনি যে গায়ে মধ্যে জামা লাগাইছেন ক্ষুদ্র আমরা শুনবো না কি ভাবছেন কি ইসলাম সম্ভব কি বুঝছেন কলেজের ফোলাফান পাগল হয়ে গেছে শান্তি দেওয়ার জন্য বোকারী যেরকম মরুভূমির মধ্যে কোনো দিন পানির খোঁজ পাওয়া যায় না যেরকম সাগরের মধ্যে কোনো দিন বিল্ডিং করা যায় না ইসলামকে রাগ করলেন না বরং তিনি বললেন এই প্রশ্নের জবাব আমি দেব না বরং আমার ছেলে আবদুল্লা আবদুল্লাহ দাঁড়ালেন তিনি বললেন হে জনগণ আমার আমানতের খেয়ানত করেন নাই। বরং রিলিপের কাপুর আমিও একটা পাইছি আমার বাবাও পাইছে। আমি চিন্তা করলাম দনুজনে জামা বানালে কাউট জামাই সুন্দর হবে না এর জন্য আমার কাপড়টা আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিছি কাকে বলা হয় লাল পাগল হয়ে গেছে মজলিশে বসা থাকলে কে নবী আর কে উন্মত মানুষ বুঝতে পারত না এমন সাম্য একবার ঠিক না আমরা চাবি দেব তাকে চাবি দেব সেই দরজা খুলবে ওমারুল দা হলো দাওয়াত কবুল করলেন রওয়ানা করলেন তিনি উটের উপরে গোলাম রসি টানুষ মরুভূমির উপরে ওঠ এবার তোর কাজটা আমি করি তুই মালিক সাজ আমি গোলামি করি কাজ শুরু হয়ে গেছ বাদল একজন উপরে একজন নিচে একজন উপরে আরেকজন নিচে নিচে একজন উপরে একজন আল্লাহর কি ক্রিসমাস যখন সিরিয়ার মধ্যে ঢুকবে গেডের মধ্যে ঢুকবে তখন পানা হলাম বলতে পাগল জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে আপনাদেরকে ইস্তেকবার করার জন্য এইটা সম্ভব না মানুষের জন্য সম্ভব না কিন্তু মুসলমানদের জন্য সম্ভব তোমার ভুল করতেছো আসলে যে উঠে উপরে যে রশি টানতেছে সে খলিফতুল কি জমানের সাথে কাজের মিল আছে কি নেই হু বাহু তোমরা কোন ভরিয়া সাম্যবাদ মধ্যে নিজে বাবুরা রাতে পাক করাইয়া প্রজাদেরকে খাওয়াবার পরে যখন বাচ্চারা হাসি দিছে তারপর উমার খতাব সেই মরুভূমির থেকে বাসায় ফুটতে মুসলমান সাম্যবাদ কি কথা ঠিক না শুধু তাই নয় তোমরা গণতন্ত্রবাদ গণমানের জনগণে তোমরা শান্তি দিতে চাও আব্বা জামর ছোট্ট একটা উদাহরণ দিতেন শোনো এই স্টেজটা কত ফিট তুমি বললা চল্লিশ ফিট আমি বললাম পঞ্চাশ ফিট কি কথা ঠিক না কয় ফিট না মারামারি কথা ঠিক হবে কথা বলেন না কেন মারামারি করলে কাজ হবে না কেন আমার স্বাস্থ্য বলা আপনি দুর্বল মানুষ আপনাদের একেবারে ছোট্ট হ্যাংলা আমি তো স্বাস্থ্য আপনি বলছেন 50 ফিট আমি বললাম চল্লিশ ফিট আমি যেমন অস্ত্রের মাথা ক্ষমতা উস্কা হুকুমাত এটা হলো রাশিয়ার মূল থিম ক্ষমতা অর্জন করে বিষয়ের মাধ্যমে মারামারির মাধ্যমে মারামারি মাধ্যমে তাহলে দেখা গেল মারামারি সমাধানের পথ না কথা বলেন না কেন তাহলে কি করেন ভোটামুটি করেন কি করেন কথা বলেন না কেন আপনারা অনেকে চরমরাই মুরিদ আমি যেহেতু বলছি ৪০ ফিট আর যে চরমরাই মুরিদ না হ্যাংলা পাতলা লাখ গরিব সে বলছে পঞ্চাশ ফিট এখন যদি ভোটা সবাই কাকে ভোট দিবেন সব কে আমাকে ভোট দিবেন যদি আমাকে সবাই ভোট দেন তাহলে আব্রাহ লিঙ্কন কি সম্ভব কি লাগবে ভাই মাফা লাগবে তা ঠিক আছে মাফা যেহেতু লাগবে এটা মাফ কাটি নিলাম যেই মাফ কাঠি রেসার ভাই এই এমন এক মাপও না কমেও না কি না। পরিবর্তনশীল না অপরিবর্তনশীল কথা বলেন না কেন ছোটবেলা গিয়ারের অবস্থা একটা কবে ছিল বড় হওয়ার পরে হওয়ার পরে মেজাজ যখন খারাপ হয় তখন যখন মেজাজ ঠান্ডা থাকে তখন ঝগড়া করলে তখন যদি না স্ত্রীর পরিবর্তনশীল মাথা দিয়া মেধা দিয়া যদি আপনি জাতিকে কন্ট্রোল করতে চান তাহলে কোন অবস্থা দিয়ে জাতি শান্তি পাবে না এরা মাঝে মাঝে আইন করে কখনো বলে কি কখনো বলে কি চাইছে। কেউ বলে পর্দা লাগবে না কেউ বলে যা মনে চায় তাই করো কারণে মাথা বিকৃত হয়ে যায় ওরা অনেক সময় নেশা করে মদ পান করে কাজে ওদের মাথা দিয়ে যদি মানুষকে কন্ট্রোল করতে চায় তাহলে মানুষ কোন অবস্থাতে শখিক পথ পাবে এমন একটা মাপকাটি দিতে হবে যে মাপকাটি অপরিবর্তনশীল বাড়েও না কমেও না সেই কাটি হলো শোনেন এই যে এমপ্লিফায়ার মাইক চালাইতেছেন এটা এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ার চলার জন্য যে ব্যক্তি মেশিন তৈরি করছে সেখানে ক্যাটালগ দিসি কি দেয় নাই চলবে কত পাওয়ারে চলবে কোন জায়গায় তাহলে মেশিন চলবে না চলবে কারণটা কি তুমি যদি যুক্তি দেখাও তুমি যদি যুক্তি দেখাও ব্যাটারির দুইটা টার্মিনাল দুইটা টার্মিনাল ধাতু এক যুক্তি এক নেগেটিভ এর তার তামার পজিটিভের তার জোরে বলেন খুবাহু সব মেটাল এক যেহেতু মেটাল এক দোটাই সীশা তামার ঠিক আমার আকল দিয়া যদি মানুষকে মারো ও পুরুষ এইটা মহিলা একই ধাতু একই মেটাল একই গোস্ত একই রক্ত একই মাংস একই অমুক একই তমুক কি কথা ঠিক না গোটা দা শুধু ধোয়া উড়ে বিশ্বাস হয় না দেখেন না পরকিয়ার কারণে এই মাত্র দুই তিন দিন আগে স্বামীকেও হত্যা করছে মেয়েকেও হত্যা করছে ইসলাম মানবি না বাচ্চাও নিরাপদ না স্বামীও নিরাপদ আমার দেখলাম দু একদিন আগে স্বামী স্ত্রীকে হত্যা করেছে ইসলাম মানবি না স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না ইসলাম মানবি না মেয়ের কাছে বাবাও নিরাপদ না মেয়েও নিরাপদ না ঐশীর কাছে বাবাও নিরাপদ না মাও চলতে কাজ হবে না জাহান নামের কুয়া হবে কি হবে জাহান নামের দুটা দুনিয়ার মানুষ কত গবেষণা করে এইটা বন্ধ করো সেইটা বন্ধ করো ওইটা বন্ধ করো ইফতেজিম বন্ধ করো ঐটা বন্ধ করো মদ খাওয়া বন্ধ করো নারায়ণগঞ্জে দেখলাম র্যাব সাতজন ব্যক্তিকে হত্যা করছে বিচারকদের নীতি আদর্শ দেখি না একজন ইমাম সাহেব মাওলানা সাহেব হাঁটতেছে অমৃত সাহেব পর জন একটু ঠেলা দিয়ে গাড়ির মধ্যে ঢুকে মুক্তিপণ আয় করছে ভয় লাগে রাস্তা হাটতে ভয় লাগে চলাফেরা থেকে হাজরা মাউদ বা মক্কা পর্যন্ত একটা যুবতী সুশ্রী সুন্দরী নারী একা একা হাঁটবে কিন্তু না সে লুঠিত হবে না শত শত কিলোমিটার সব মাওলার ভয় ভরপুর হয়ে গেছে কথা ঠিক না যদি তুমি দুনিয়াতে শান্তি পাইতে চাও সবাইকে মুসুলি বানাইয়া দাও বিশ্বাস হয় না আপনাদের ঢাকায় জেলখানা আছে কি নাই এরকম একজন খুন কিসের আসামি ওই জেলখানে আসে কি নাই দর্শকের মাদক ব্যবসার অস্ত্র ব্যবসার একজন ও নাই তার মানে যারা পাঁচ নামাজ আদায় করে এরকম যুবকরা কি ইয়াবা খায় গাঁজা তোমার বাচ্চাকে গাজা বন্ধ করতে পারো না কোনো টেনশন নাই ছাত্র আন্দোলন করা হইসা না করি ওই ছাত্রগুলি তো গাজা খুবই চলবে নামাজি পারবে না।। কাজে একদল এরকম নামাজি তৈয়ার করব। যেন অন্য ছেলেরা নামাজিতে সাথে চলিয়া তারা চরিত্র গঠন করতে পারে যদি তোমার ছেলে ইয়া বা ধরবে না তোমার ছেলের মধ্যে গাজার কলকি উঠবে না তোমার ছেলে মদের মদ মদের বোতল ধরবে না বের হবে না তো অপমান করবে না সে দিনদার নেককার কথা সত্য না মিথ্যা কিন্তু যদি তোমার মেয়েকে তুমি দিনদার না বানাও যদি দিনদার না বানা খোদান্তা খোদান্তা তোমার ছেলে যদি বিপদগামী হয় না জানি আবার রাত্রে মদ পান করিয়া তোমার কবর মধ্যে প্রসাব না করে ঠিক না আর তোমার ছেলেকে যদি ন্যাক কার বানাতে পারো আর কিছু হোক আর না হোক ওই ফজরের সময় তাহা যুদের সময় নামাজের পরে জিকিরের পরে দুই পোঠাচোকের চোখের পানি ফানায় দেবো বলবে রব্বির হামহুমা কামা রব্বায়গীর বাবা কি তৈয়ার কুলা দোয়া করবে কি করবে নাই চিন্তা ভাবনা করিয়া তারপর ছেলেফান তৈয়ার করিও আমি অনেক বড় লোককে বলি এ বড় লোক তোমাদের কি অভাব আছে বলো টাকার কোনো অভাব নাই সম্মানের কোনো অভাব নাই ই বলতেছে আমি অনেক কোটি কোটি টাকার মালিক আমি বললাম বাবারা তোমার বাবা তোমাদের জন্য জানা বলো তোমাদের কি অভাব আছে হুজুর কোনো অভাব নাই আমি বিল্ডিং আরো দরকার তোমাদের বিল্ডিং কি করবো বলো বাবাই তো তোমাদের জন্য শত কোটি টাকা রাখিয়া গেছে কাজে টাকার কোনো অভাব নাই জমির কোনো অভাব নাই বিল্ডিং এর কোন অভাব নাই শুধু অভাব এখন জান্নাতের জোরে বলেন কিসের এই যে আমাদের জমিদার সাহেবের ছেলেরা জমিদার সাহেবের ছেলেরা আজকে দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন কয়েকদিন আগেও যাদের চেহারার মধ্যে দাঁড়িয়ে ছিল না অল্প বয়স কলেজে পরে ইউনিভার্সিটিতে পরে ইঞ্জিনিয়ার কলেজের কয়েকদিন থাকার কারণে যে ছেলেদেরকে মাত্র দুই বছর আগেও দাড়ি দেখি নাই এখন তাদের চেহারা আমরা দেখি কত সুন্দর দাঁড়িয়ে উঠিয়া গেছে মিঠামিঠা হাসে কি যে ভালো লাগে তা অন্তকে বুঝাইতে পারি না আমাদের শাহদ রহমাতুলাই তাদের চেহারার মধ্যে দাঁড়িয়ে উঠাবার ব্যবস্থা করা যারা সিনেমার মধ্যে ঘুরবে তাদেরকে কিভাবে হালকা জিকির ঢুকানো যায় যাদের জবানের মধ্যে জিকির নাই তাদের জবানের মধ্যে কিভাবে জিকির জারি করা যায় যাদের মধ্যে সুন্নাত নাই গাঁয়ের মধ্যে সুন্নাত নাই যাদের ঘরের মধ্যে দিনদারি নাই তাদের ঘরের মধ্যে কিভাবে দিনদারি পুছানো যায় এর জন্যই হলো চর্ম কাফেলা। ফেলা কথা সত্য না মিথ্যা যারা ছিল আড্ডার পাগল যাদের সবসময় গিবাসে কাজ দাঁড়িয়ে এখন তাদের জবনের মধ্যে আমার আহ দেখলে মনে হয় আস্তে একটা আর তুমি ইসলামের পক্ষে না নিরাপেক্ষে গাদা বানাইছে আল্লাহ মুসলমান আর তুমি হয়ে নিরাপক্ষ তোমার সে বড় পাগল আর দুনিয়াতে এর জন্য কোন ধার্মিক নিরাপেক্ষ না আর যে নিরাপ সে কোন দিন ধার্মিক না একমাত্র নাস্তি কি নিরাপ গৌরব আমি একজন মুসলমান আল্লাহ করে তুমি গৌরব করে মুসলমান নিয়ে ইসলাম নিয়ে আর তুমি নিরাপেক্ষ তোমার মাথা মধ্যে পচন ঢুকছে নাকি ভাই আমার চেহারার মধ্যে ইসলাম আমার ব্যবসার মধ্যে ইসলাম আমার ঘরের মধ্যে ইসলাম আমার ছেলের মধ্যে ইসলাম আমার মেয়ের মধ্যে ইসলাম আমার রাজনীতির মধ্যে জোরে বলেন সময় ইসলাম আমার ঘুবাওয়া সময় ইসলাম আমার হাঁটা সময় ইসলাম আমার বিবাহ সময় ইসলাম আমি একজন মুসলমান ইদন মিনাল মুসলিম জোরে বলেন সোবাহ কবরের সাথে আল্লাহ নবীর রোজার সাথে সুরা করিয়া দেওয়া হবে তারা মান হাজার আর এই ব্যক্তিকে এই ব্যক্তিকে অমনি আল্লা মোমেন বান্দা বান্ধব ফেটেছে কিসের প্রশ্ন করো তুমি কোনো এই ব্যক্তিকে মানে হাজার ওই ব্যক্তির প্রেমে পড়িয়া কলেজের মাথায় টুপি কলেজের মধ্যে কলেজের সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত টিটকারি করছে কিন্তু দাঁড়িয়ে মধ্যে আমি লাগাই নাই ওই ব্যক্তির প্রেমে পড়িয়া লম্বা জামা গাজিয়া কলেজের মধ্যে গেছি কলেজের সাথীরা জামা ধরিয়া কত টানা করছে আমার ব্যবসা বন্ধ হইয়া গেছে কিন্তু ব্যবসার দিকে আমি টাকাই নাই ওই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার গলা আমি দুনিয়ার থেকে কাটাইয়া দিছি আমি জীবনের মায়াও করি নাই ও যে আমার নবী জনাবে মোহাম্মদ কথা বলার সাথে আমার বন্ধ বন্ধির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দোতের নাজ নিয়ামতরা গোটা কবরটা ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়ানো আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়ানো কবরের সময় কখন চলিয়া যাবে আল্লাহের মোহমেন বান্দাবানি কোনো কিছুই চ্যার করতে পারবে না কেয়ামতের ময়দান উঠবে আমল ডাইন হাতে পড়িয়া যাবে নিজের হাতে হাউজে কাউ পানি পান করিয়া দেবে যে ব্যক্তি এক পেয়ালা হাউজে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পিবাসা লাগবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে এরপরে আল্লাহ লিপ্ত আমার মাওলার তরফে শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা মুসলমান না হইয়া একদম আল্লাহ বলেন ডাক্তারে এই না কোন যাহার নাম িয়া কবজ গেলাম না ফরমান বদনাচ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা গুলি টাচ টাচ খুলিয়া গেছে জাহান নামের আগুন উদা উদা জলতে আছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম কোন যদি কোন ঘরের মধ্যে আগুন লাগে মানুষ কোন জায়গার থেকে বের হবে মানুষের কোনো হুশ থাকে না কোন লঞ্চ শুরু করলে কি কার বের হবে পাড়া পানি করতে গিয়ে মানুষ বেশি মারা যায় বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের খুব ভালো বুঝিয়া শুনিয়া তারপর মৃত্যুর বিচার আসে না হঠাৎ অবস্থা দেখি আর একটু বড় হওয়ার সুযোগ দিয়ে দাও কোদার কথম সারা রাত্র ঘুমাবো না সারা রাত্র নামাজ পর্ব দিন কিছুই খাইবো না সারাদিন আমি রোজা রাখবো বন্ধু বান্ধবরা প্রশ্নই আসেন আমি বিল্ডিং তৈরি করছি একটা বিল্ডিং এর থাকার সুযোগ দিয়ে দাও মাই আমি। আমাকে একটু দিয়ে দাও আমার মা ওরা কি বলেন নাই আমি আর তোকে সুযোগ দেওয়া হবে না এমন থাবা মারবেলিজার রি সিরিয়া বাবারা কেন খেয়াল করো না আজকের দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লজ বারবার ব্যবসা করিয়া করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় মামলায় কবর মামলা ওই মিজালের মামলায় পুলিশের মামলা সিরিজ কাটিয়া যায় আর দ্বিতীয়বার আপিল করা যায় কবর কত মারাত্মক জায়গা রে বাবার আজকে দুনিয়ার মধ্যে দেখো রাস্তায় একা একা হাঁটতে ভয় লাগে এক একা জঙ্গলের মধ্যে যাইতে ভয় লাগে এক এক বাড়িতে এক দুধে ধারতে ভয় লাগেন আর ওই জঙ্গলের মধ্যে বাঁচ বাজারের কোন এক মধ্যে এক এক তো কোনদিনা কুটি কুটি আমার ওরা দিন মিথ্যা কথা বলতে পারে না একদিন এক জায়গা থেকে যাইতে আছেন হুজুর বড় মেয়ের কবর টেটো জিয়ারো ও বড় লোকের দলেরা ও বড় মেয়ের দলেরা বুঝিয়া শুনিয়া তারপর মরবার কবরে যাই কানি সাহেব বড় মেয়ার কবর টেটো তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোন মানুষ নাই কবরের মধ্যে রয়েছেন ওই সুয়ারের জীব যা নামে হাত পা আমার দাদা দাঁড়া চিন্নান কোন একটা আলদাব নাজেল খুলিয়া দিবে। ফেরেস্তার চোখেও দেখবেনা কানেও শুনবেন হাতের মধ্যে একটা লোহার গুরজু দিয়া দেওয়া হবে নবী আলাই তু ইসলাম ফরমান ওই লোহার গুরজু দিয়া चिल्लाइबे फिर चो শুনবে না মায়াও লাগবে না কি চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে দাড়ি চুল গুলি সাদা বানাইয়া ফলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের ঘোরাফেরা করতে আসে কিন্তু কি আমাকে চিন্তা করার সুযোগ পাইলে রে বাবা আমার সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় আর রাস্তা পিস গলিয়া যায় ভালো উত্তাপ যায় মানুষকে হাত পাওয়া হয় এক ঘন্টা পরে সে মারা যাবে মানুষ মারা যাইতে পারে মতের ময়াদ আল্লাহ সূর্যটাকে একবার আল্লাহ রবীন্দ্র সমস্ত গরম সারিয়া দেয় না কয়দিন বসব তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর সূর্যের গরমের শুধু দ্বারাই থাকতে আল পঞ্চাশ হাজার বছর কোন ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা নাই গাছের কোন ছায়ার ইমার আমি আমার মাওলার জান্ন চলিয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া না যাদের ইমার আমল একটু দুর্বল হবে জোরে চলনে ঘেরার মতো পুঁচরাত হাঁটলেওয়ালা মানুষের মতো পুঁচরাত পাড়ি নিয়া মাওলার যাবে আল্লাহ তুমি কবল করিয়া না ওইদিকে নাফার কিয়ামতের মাদা যাবো সহ্য করতে পারবে না আবার দেখবে কুটি কুটি আল্লাহরওয়ালারা মা ওনার জানাতে চলিয়াছে ইতিহাসে নাফার মানদের ওই অবস্থা দেখিয়া নাফার ওই অবস্থা দেখিয়া তাদের মনে মধ্যে আসা যে আমরা পুষরাত পাড়ি দিতে পারবো আটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাইসালামের বাবা দেখবে তার ছেলে পুলসরা পারিনিয়া মালার জান্ন বাবা ধরা খেয়া গেছে আবার কত ছেলেরা দেখবে তার বাবা জাননাতে চলিয়া গেছে ছেলে ধরা খেয়ে গেছে কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত জানলাতে চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে কত বড় লোক দেখবে তার গেটের দারোয়ান পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে বড় লোক দেখা আটকা পড়িয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়িয়া গেছে ছাত্রদের অস্তা চলিয়া গেছে ছাত্র আটকা পড়িয়া গেছে আমার কত পিঠ দেখবে মু চলিয়া গেছে পিঠ ধরা খাইয়া গেছে আমার কত মুড়িদ দেখবে চলিয়া গেছে মুড়ি ধরা খেয়ে গেছে মনের মধ্যে আশা হবে আমরাও পুঁসরা পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামা গই দিয়া আস্তে আস্তে পুসরা উঠবে অমনি কাটি বললেন সত্তর বছর আগে জাহান নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সে বছর পরে সেই পাথর জাহান নিচে থাকছে তার আওয়াজ তোমরা এই মাত্র পাইল যখন পৌঁছে দেওয়ার থেকে না সলমান করিয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নার নেমাতামের শাস্তিও তত বড় আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মা করিয়া দাও বাবুর কি আমতের মত আল্লাহর গুলাম এক ব্যক্তির জাহান্নামের ফসলা দিয়া দিবেন চোখের একটা পশা বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে তখন আল্লাহ বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলা তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশা বলবে মাওলা রে আমি চোখের প্রসম শাঁকি আসি তোমার বন্ধা তোমার বয়ে কানসে এরপরে তুমি তাকে কিভাবে জাহান ফয়সালা দাও তুমি আমার মাওলা রাজ্রাহিকে ডাক জিব্রাহ সাক্ষীর কারণে আল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া দাও তবে তবে মনের মুসলমান বকদের সবাই মনে চায় এর মূল কারণ আপনার এবং আমার পশ্চিম নয়া রয়েছে এই নবসা এবং শায়তান্দড়ে ফেরার জন্য যেকোনো একজন হকা নিয়ে আল্লাহর অলিদাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানের জন্য কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমে আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মালনার কবরে যাইয়া যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তো জাহান প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মানে একসাথে জন্মিক দিয়া দেয় আল্লাহ আবার একদিন এই ঘরে দুয়ার দিয়ে দিব্লা কত আলে মোলা মনে কিনে হাত তুললাম রে মাওলাম আল্লাহ কত সাদা দাঁড়ু ভাইদের কিনে হাত রে আল্লাহ তোমার হাবি বলছে সাদা দাঁড়িয়ে যখন কান্দে আল্লাহ কত যা তোমার হাত তুললাম আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তোমার যেই বন্ধার হাত পছন্দ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তোমার বন্ধ কেন আসছে কি পাওয়ার জন্য আছে কি চাওয়ার জন্য আছে কেউ কবিরা গুণা করিয়া পলাইছে কেউ সুদ গোধ গোহন করিয়া পলাইছে কেউ মদ জাগাজা পান করিয়া পলাইছে